سورة الإنشقاق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء جخن أسمان إنشقات بدرنها بي وآدنات إبنشي سربون كربه لربها شيو پروبهور ندش وحقات إبنشي تاري جغو. ওয়াঈদাল আর যখন জমিনকে মুদা বিস্তৃত করা হবে নিক্ষেপ করবে ফেলে দিবে মা ফিহা গর্ভস্থ বস্তুসমূহ যা তার ভিতরে রয়েছে তা ও তা এবং সে গর্ভশূন্য হয়ে যাবে খালি হয়ে যাবে ও আদিনাথ এবং সে শ্রবণ করবে লীরব্বিহা সিয় প্রভূ নির্দেশ ও হুকত এবং সে এরই যোগ্য। তারই সাথে সাক্ষাৎ করবে অনন্তর যাকে উতিয়া প্রদান করা হবে কি তাহু তার আমল নামা তার ডান হাতে তার থেকে হিসাব নেওয়া হবে হিসাবাই অত্যন্ত সহজ হিসাব এবং সে ফিরে আসবে ইলা আহ তার পরিজনের নিকট মাসরুরা, রানন্দে আর প্রদান ধ্বংস কেসলা এবং সে প্রবেশ করবে নিশ্চয়ই এই ব্যক্তি ছিল ফি আহলিহি সীয় পরিজনের মধ্যে তাকে অবশ্যই ইন্না রব্বাহু নিশ্চয় তার প্রভু কানাবিহী বা তাকে ভালো রূপেই দেখছিলেন ফালা ও কুসেমু অতএব আমি শপথ করছি সফকের শান্ধ্য লালিমার তার কাবুন না অবশ্যই তোমাদেরকে উপনীত হতে হবে তবাক এক অবস্থা থেকে অন্য অবস্থায় সুতরাং তাদের কি হলো যে তারা ইমান আনছে না তারা তাকে অবিশ্বাস করে আর আল্লাহ তালা ভালো ভাবে জানেন তারা যা সঞ্চয় করছে সে সম্পর্কে আমানু। কিন্তু যারা ইমান এনেছে ও আমিরুস আলী হাতি এবং তাদের জন্য রয়েছে আজরুম গরু মাম নুন এমন প্রতিদান যা কখনো বিচ্ছিন্ন হবার নয়